سورة التحريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي وحي نبي لمت حرموا أپنى كنو تاكي حرام كرسين ما أحل الله لك جيبستوكي الله أپنا جن حلل كرسين تب تغي مرضات أصواجي أپون پتنی گوني شنطش والله غفور الرحيم اور الله تعالى اتشاي خماشي دايا لوب তোমাদের শপথ সমূহ ভঙ্গ করা আল্লাহ তলাই তোমাদের কার্য নির্বাহক আলিমুল হাকিম আর তিনি প্রতিশয় অতিশয় হেকমতওয়ালা আর আল্লাহআলাহির মাধ্যমে রসুলকে জানিয়ে দিলেন তখন তিনি কতক কথা বলে দিলেন আর কতক কথা গোপন রাখলেন তিনি যিনি সর্বজ্ঞ সর্ববিষয় ওয়াকিফাল তিনি আমাকে জানিয়ে দিয়েছেন যদি তোমরা আল্লাহর নিকট প্রত্যাবর্তন করে তবা করো কুলুব কুমা তবে উত্তম কেননা তোমাদের অন্তর আকৃষ্ট হচ্ছে আর এত ভিন্ন তার তাকে তোমাদের পরিবর্তে প্রদান করবেন আজরমিনা তোমাদের চেয়ে অতি উত্তম পত্নী সমূহ মুসলিম যারা মুসলিমা মকমিনা কনিতাহাত তোমরা রক্ষা করোম নিজেদেরকে না সেই অগ্নি হতে যার জারিন্দন হবে মানুষ ও প্রস্তার সমুহ আর যা তাদেরকে আদেশ করা হয় তারা তৎক্ষণাতা পালন করে আজ তোমরা কোন অজর পেশ আপত্তি করো তোমরা তো কেবল তারই সাজা ভোগ করছো আশা রয়েছে যে তোমাদের প্রভু আইউ কফি কুম তোমাদের গুণাসমূহ মাফ করে দিবেন আর তোমাদেরকে এমন উদ্যানে দাখিল করবেন হাল আনহারু যার নিম্ন দেশ দিয়ে নহর সমূহ বইতে থাকবে আল্লাহ অপমানিত করবেন না আন্না নবীকে এবং ওই সমস্ত মুসলমানকে যারা তার সাথে রয়েছে নুর তাদের নূর ইয়াস আউড়াতে থাকবে বাইনা আই দিহিম তাদের ডান দিকে ওয়াবি আই মান এবং তাদের সম্মুখ দিয়ে ইয়াকুলুনা আর এরূপ দোয়া করতে থাকবে যে রব্বানা হে আমাদের প্রভু আমাদের নিঃসন্দেহে আপনি প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতা সাথে এবং মুনাফেকদের সাথে জিহাদ করুন আল্লাহ বর্ণনা করছেন অবস্থাদের জন্য ইমর আতা লুত ও লুতের পত্নীর কানাতা। সেই দুইজন নেককার বান্দা তাদের কাজে আসতে পারেনি মিন আল্লাহি আল্লাহর মোকাবেলায় শাই আন কিছুমাত্রা এবং উভয়কে নির্দেশ প্রদান করা হল উদু খুলান না রোমরাও দুজকে প্রবেশ করো অন্যান্য প্রবেশকারীদের সাথে আর আল্লাহ তাল অবস্থা বর্ণনা করেছেন আমানু। মুসলমানদের সান্ত্বনার জন্য ফির আউন ফের আউনের স্ত্রীর অবস্থা ইদকাল যখন সে দোয়া করল রব্বি হে আমার প্রতিপালক ইবনিলি আমার জন্য বানিয়ে দেন ইংদাকা বাইতান আপনার সন্নিধানে গৃহ ফিল জান্নাতি জান্নাতের মধ্যে আর আমাকে উদ্ধার করুন ইমরান আরো দৃষ্টান্ত দিচ্ছেন ইমরান তনায় মারিয়ামের আল্লাতিহাসন ফারোজাহা যিনি তার সতীত্ব রক্ষা করেছিলেন অনন্তর আমি তার জামার ফাঁক অংশের মধ্যে আমার সন্নিধান হতে আত্মা ফুৎকার করে দিলাম সদ্যাকত আর তিনি সমর্থন করেছেন বিকালিমা তীরা নিজ প্রতিপালকের বাণীসমূহ ও ও তার কিতাব সমূহের ওয়াক আত্মিনাল কিন আর তিনি ইবাদতকারীদের অন্তর্ভুক্ত ছিলেন